আব্দুর রাজ্জাক রহমতুল্লা আলহি মামা রহমাতুল্লা আলহি সূত্রে বর্ণিত হাদিসে রয়েছে আমাকে দেখেছেন আবুল ওবাবা অথবা জায়েদ ইবনু খতাব রদি আলাহ তালন অনুসরণ করেছেন মামা রহমাতুল্লা আলহীকে ইউনুস ইবনু ইয়াইনা ইসাক কলবি ও জুবাইদ রহমাতুল্লা আলহি এবং সালিহ ইবনু আবু হাফসা ও ইবনু মুজাম্মি রহমতুল্লাহ আলহি ইবনু উমর রদি তালন হতে বর্ণিত হাদিস রয়েছে আমাকে দেখেছেন আবুল ওবাবা ও জায়দ ইবনু খত্তাব রদি আল্লাহ